তু বুল্লাহ سره نساء نستغفره و على رسوله الكريم اما بعد فاعوذ الله انما الله من عباده العلماء وقال الله صلى الله عليه وسلم ان العلماء وَأَنَّ الْأَنْبِيَاءَ لم يُوَرِّسُوا دِيْنَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّسُوا الْعِلْمِ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِهَا الدِّنْ وَعَفِذٍ وقال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتهال المبتلين وطابيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আমাদের এখানের বসাটা যেহেতু আলোচনা সর্বসাধারণ মুসলমানে বুজার মত আলোচনা হওয়ার দরকার মনে করি না আমি শুধু উলামায়ে কেরামদের দায়িত্ব এবং গুরুত্বটা নিয়েই আলোচনা করার বেশি জরুরত মনে করি আমি সব সমাজের জন্যই যেমনভাবে শিক্ষিতরা হয় অশিক্ষিতদের জন্য পরিচালক মুসলমান ও মুসলমান নির্বিশেষে দুনিয়ার যে কোনো দেশে যে কোনো সমাজে যে কোনো ধর্মাবলম্বীদের কী হয় অশিক্ষিতদের পরিচালক ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে আলেমগোন গোটা মুসলিম জাতির পরিচালক আলিম যেদিকে চলবেন গোটা মুসলিম জাতি ওই দিকে চলতে বাধ্য আলেম যে দিকে চলবেন না ঐদিকে আওয়াম মুসলমান ইচ্ছা তাকলেও চলতে পারবে সাল আলেম যদি মসজিদে যান না নামাজ পড়ান না তাহলে কাজেই গোটা মুসলমান সমাজের পরিচালক হইলেন আলেম আলেমগন হলেন গাড়ির ইজিনের মতো ইঞ্জিন যেদিকে যাবে গাড়ি সেই দিকে যাইতে বাধ্য ইঞ্জিন চললে গাড়ি চলতে বাধ্য ইঞ্জিন বন্ধ থাকলে গাড়ি বন্ধ থাকতে বাধ্য ইঞ্জিন কোনো দিকে না গেলে গাড়ি কোনো দিকে যাইতে আলেমরা হইলেন গোটা মুসলমান সমাজ নামক গাড়ির ইঞ্জিন ইজিন স্টার্ট দিয়ে ইচ্ছা করলে গাড়ি সামান দিকেও চালানো যায় ইচ্ছা করলে গাড়ি পিছন দিকেও চালানো যায় ঠিক তেমনিভাবে আলেমগন ইচ্ছা করলে জাতিটাকে আগাইয়া নিতে পারেন জাতিটাকে পিছাইয়াও দিতে পারেন ইচ্ছার উপর নির্ভর করে আলেম যদি হকপন্থী হন হকানি হন তাহলে জাতি নাম নামের গাড়িটাকে তরক্কীর দিকে আগাইয়া নেওয়া যায়নি आलेम जदि भ्रांतपन्थी हन बिल हन ओलाम जी नाम गाड़ी चार पीछन दिखाई अवनतर दिखाई नियमिक्रम हार कल्पना मुस्लिम जरूर उन्नति हक्ानी ओलाम दरकार हक्का छा आलेमरा जो ओलामाए सू हा जाए तिलपन्थी हुआया जाए এই মুসলমান জাতি নামক গাড়িটা পিছন দিকে যাইতে দিকে যাবে দাঁড়াইয়া থাকতে পারবে না এই জন্য আলিম সমাজ যে জাতির পরিচালক এই বিষয়টা আমাদের সকলের অন্তরের অনুভূতিটা আসতে হবে আমরা প্রত্যেকেই মনে করতে হবে আমি একজন ড্রাইভার আমার দিনে গাড়ি আছে প্যাসেঞ্জার আছে এই এরা কোন দিকে যাবে না যাবে এটা নির্ভর করে আমার হাতে সুতরাং আমার এই গুরু দায়িত্বটা ভালো করতে হবে প্রত্যেক আলেমের এই দায়িত্ব বুদ্ধি হবে বাকি রইল আলেম তাকে বলে সমাজের দৃষ্টিতে আলেম একরকম আল্লাহর দৃষ্টিতে আলেম আর একরকম সমাজের পরিভাষায় আলিমের ডেফিনেশন একরকম আল্লাহর দৃষ্টিতে আলিমের ডেফিনেশন একরকম সমাজের দৃষ্টিতে আলিমের ডেফিনেশন হল কোরআন হাদিসের এলিম যাদের কাছে আছে তারা আলিম যাদের কাছে কোরআন হাদিসের এলিম নাই তারা আলেম না সমাজে বাস এই পর্যন্তই আলেম ছিলেন সমাজে এর চেয়ে বেশি আলিম ছিনে বরং অশিক্ষিত সমাজে এতটুকু আলিমও ছিলেনা কোরআন হাদিসের আলিম তার কাছে আছে কি নাই এই আলেম ছিলেন আলেমের ব্যস দারণ করলে আলেমের মতো চালচলন হইলে আলেমের মতো কথাবার্তা বললেও অনেক সময় আলেম মনে করে এটা ঠিক না এটা ভুল আলেমের ব্যস দারণ করলে আলেমের মতো চালচলন হইলে আলেমের মতো কথাবার্তা এমন কি আলেমের মতো আমল করলে যদি কুরআ এর এলেম না থাকে তাইলে তারা আলেম মনে করা সমাজ এইরকম লোককেও আলেম মনে করে আমি ওদের কথা বলতেছি সচেতন আওয়াম সমাজ তারা মনে করে যে কোরআন হাদিসের এলেম যাদের কাছে সে তার আলেম ঠিক আছে এদের দৃষ্টিভঙ্গ কিন্তু আল্লাহ পাকবুল আলমিনের দৃষ্টিতে कुरान हादीर एलिम जरिम नये समाज कुरान हदीस एलिम जर का आलिम नय बर आल्ला दृष्टि आलिम शुद्ध जरा कुरान हदीस चलते चले शुद्ध आल्लाम तो आल्ला दृष्टि आलिम हईते गुद्ध कुरान हदीस जानने वाला हईए चलो कुरान हदीसर मानने वाला हाँ जरा কোরআন শিখছি আওয়ামের দৃষ্টিতে আমরা আলেম হইস আল্লাহ আমাদের আলেম হইতে হবে এই ব্যাপারে আমি যে আয়াতের অংশ তেল করছি এইদিকে আল্লাহ পরিষ্কার ভাষায় এই কথাটার দিকে ইঙ্গিত করে দিচ্ছেন আল্লাহ বলেন এর বিভিন্ন মর্ম হইতে পারে সহজ সরল মর্ম এটাও যে আল্লাহকে ভয় করে যারা চলে শুধুমাত্র তারাই উলামাদের অন্তর্ভুক্ত হইতে পারুতা যে কাদের দ্বারা আল্লাহ দরবারে শাস্তি হবে এই কাজকে যারা পরিহার করে চলে বর্জন করে চলে তাদের দৃষ্টি তারাই শুধু আল্লাহ দৃষ্টিতে আগমন এই কারণে তাকুয়া বা খুদা বিরুতা কোরআন হাদিস জানালাদের মধ্যে তাকুয়া বা খুদা বিরুতা অর্জন হইলে তিনি আল্লাহর দৃষ্টিতে আলিমগু হইতে পারে। তাকুয়া জিনিসটা কি এটা আপনাদের জানা তাকার কথা আমি স্মরণ করাই দি শুধু হজরত উমর রদি আল্লাহ তালানহু হজরত উবাই ইবনে কাব রদি আল্লাহু আনহুরে জিজ্ঞাসা করলেন তাকুয়া কি জিনিস ইবনে উভায় কাবাহানহ প্রশ্নের সোজা যাবনা দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন আপনি কি কাটাদার গাছের জঙ্গল দেখেছেন কোনদিন যে জঙ্গল কাটা উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞেস করলেন এই রকম জঙ্গলে দিয়ে কি গেছেন কোনোদিন উমর বলেন গেছি উবাই জিজ্ঞাসা করলেন কাটাদার গাছে বরা জঙ্গলে দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন এই জঙ্গলের কোনো কাটা আমার গায়ে না লাগে তখন ও বলেন এইটার নাম হইল পাপ অর্থাৎ গোটা দুনিয়াটাই আল্লাহর নাফর মানি মূলক কার্যকলাপে ভরপুর একটা কাটাদার গাছের জঙ্গল দুনিয়াটা হল একটা জঙ্গলের মতো আর সকল প্রকার পাপ আচারে লিপ্ত মানুষগুলি হল এক একটা কাঁটাদার গাছের মতো আর সকল প্রকার পাপগুলি হইল এই গাছের এক একটা কাটার মতো এই দুনিয়া নামের জঙ্গলটার মধ্যে এই পাপিষ্ট মানুষের সমাজে এই পাপ ভিতর দিয়ে আমাকে চলতে হবে যেন এই পাপিষ্টের কোনো পাপাচার আমার মধ্যে না আসে এই অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করতে পারলে তাকে বাজে এই গুণটা যদি আমাদের মধ্যে আসে তাহলে ওই আল্লাহর হাসিয়ত আল্লাহর ভয় আমাদের ভিতরে ডুকল তখন আমরা শুধু এলিমওয়ালা হইব না সাথে সাথে আমরা আমল আমলা হইব তখন আল্লাহর দৃষ্টিতেও আমরা আলেমদের অন্তর্ভুক্ত হইব আর একটা আল্লাহ এই মর্মে সুরায় নিসা رأي نسار شترونم رأيتي بولتو سين إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولاك يتوب الله عليهم وكان الله عليمنا إراغر أيت الله بولتو سين وإننا كأيت الله بولتو سين ليست التوبة للذين يعملون سين সয়াত হ্যাঁ ওই সমস্ত লোকের যারা তাপাচার করেই চলে সারা জীবন বর তারপর যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে করলাম। যে সমস্ত লোকে জীবন বর গুনার কাজ করাই থাকে তা কোয়ার পথে আসে না এরা যখন মৃত্যু জাতের সামনে যখন উপস্থিত হয় তখন বলে তোবা করলাম আল্লাহ বলে এদের তা তোবা নয় কাজেই এখানে রায়তে বলতেছেন কাদের তো বা তোবা ইনামাত্তা বাইল তাদের তো বা তোবা যারা গুনার কাজ করে জাহালতের কারণে গুনার কাজ করে জাহালতের কারণে এই কথাটার ব্যাখ্যায় মুহসীন একবার দেখছেন একজন মানুষ কোরআন হাদিসের এলে মালা এই কাজটা যে গুনার কাজ এটা সে জানে এরপরও এই কাজটা করে কেন দেখছেন এই মুহূর্তে তার মধ্যে সিফতে এলেম রইল না সিফতে চলে গেল একজন আলেম যদি মদ খায় একজন কুরআন হাদিসপুরে টাইটেল পাস করল একজন নৌলানা সাহেব যদি মদ খায় যেই মুহূর্তে মদ খাইল সে এই মুহূর্তে শেয়ার আর আলেম রইল না সে জাহেল হইয়াল্লাহ এই দিকে ইঙ্গিত কিনা আল্লাহ বলেন বিজাহালাতিন গুনার কাজ যখনই করবে মানুষ যত বড় আলেম হোক ঠিক এই মুহূর্তে সে জাহেল যত বড় আলেমই হোক যখন কোন গুনার কাজে লিপ্ত হইবে গুনার কাজে লিপ্ত হওয়ার মুহূর্তে সে আলেন থাকে না সে জাহেল হইয়া যায় বাকি হল প্রশ্ন আলেন থাকল না কিভাবে সে তো জানতেছে আমি এটা হারাম করছি একজন আলেম জানে মদ খাওয়া হারাম জেনে শোনেই মত খেতেছে জানে তো সে হারাম তাহলে আলেম রইল না কিভাবে এই প্রশ্নের জবাবে মুফাসনে কথা এটার বিধান জানার দৃষ্টিভঙ্গিতে তাকে জাহেল বলেছে বিধান তো একজন কোরআন হাজি পরে না সেবা জানে মত খাওয়া হারাম এখানে কোন দৃষ্টিভঙ্গিতে মত পানকারী বা গুনায় লিপ্ত ব্যক্তিকে জাহিল বলা হয়েছে জাহিল বলা হয়েছে এর পরিণাম সম্পর্কে যার অন্তরে ভয় নাই তুমি জানো এর পরিণাম কি তুমি জানো কি এর পরিণাম সম্পর্কে জানার মতো জানে না ফরিন সম্পর্কে বুঝার মতো বুঝে না তারা এই কারণে জাহালাত জাহালতের কারণে গুনার খাস্ত সুধা কথায় সুরায় নিসার সতেরো নম্বর আয়াতে गुणाराजे लिप्त व्यक्ति सिफत एलिम बलासेना गुणारे लिप्त व्यक्ति सिफत जहाल बोला गुणा लिप्त लोक आलिम नय गुणाई लिप्त लोक जहेल सूतरा आयातिर द्वारा एक परिवार होया गया आल्ला दृष्टि आलिम हईले सीफते तकवार मुक्ता होते এবং আল্লাহ বীরুতা অর্জন করতে হবে তাকুয়া অর্জন করতে হবে অর্থাৎ সকল প্রকার গুনার পথ পরিহার করে চলতে হবে তখন আমি আল্লাহ দৃষ্টিতে আলেম হইলাম আমার জন্য সম্ভব জাতির ইঞ্জিন হওয়া আমার জন্য সম্ভব এই জাতির ড্রাইভার হওয়া কাজে এটা সহজ ব্যাপার নয় আমি আনুষ্ঠানিকভাবে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করলাম ধারাবাহিকভাবে কিতাবগুলি শিখলাম পড়াগুলি শিখলাম পরীক্ষা দিলে আমার পরীক্ষা পাস করে একটা সার্টিফিকেট নিয়ে গেলাম বস আমি জাতির কর্ণদার হয়ে গেলাম ব্যাপারটা এরকম নয় এটা সম্ভবপন্ন আনুষ্ঠানিক লেখাপড়া টাইটেল ফাঁস করে মন হয়ে যাওয়া খুব সহজ ব্যাপার কিন্তু যে আলেম হইলে জাতির চালক হবে ওই আলেম হওয়া সহজ না এটা শুধু আনুষ্ঠানিক এলিমের দ্বারা হয় না এটা ক্ষুদা বিরুতার দ্বারা হয় এই জন্য আমরা যে আলেম সমাজ যে আমরা জাতির পরিচালক সত্যিকারের অর্থে আল্লাহর দৃষ্টিতে আমাদের আলেম হইতে হবে তখন আমরা জাতির পরিচালক হইব এবং ওইটা অর্জন করার একমাত্র পথ হইল ক্ষুদা বিরুতার পথ তা কুয়ার পথ সকল প্রকার গুনা পরিহার করিয়া যাপনের পথ এই পথটা অবলম্বন করলে আমরা ওই আলেম হইলাম যে আলেমগন সমাজের পরিচালক যে আলেমগন গোটা বিশ্ব বিশ্বের মুসলমান নয় সমস্ত বিশ্ববাসী মানুষের জন্য ওই আলেম সমাজ পরিচালক यह सर्वप्रथम दायित्व द्वित क्या समाजे आरोम दुनिया सकल प्रकार क्षुध्रोहित बनाय प्लावित बनाय बासिया दुदाद्रोहित शुद्ध क्षुद्रोहित ना मानवताध्वंसियों जे समस्त पाचारे द्वारा मानवता ध्वस है मानवता रक्षा प এই সমস্ত ফাফাসারের বন্যায় গোটা দুনিয়াটা প্লাবিত যে সমস্ত কাজের দ্বারা আল্লাহ নারাজ হন আল্লাহর নাফরমানি মানিক কাজের দ্বারা দুনিয়াটা প্লাবিত এই যে এটা বৈরী পরিবেশে একটা প্রতিকূল পরিবেশে আমরা এই দুনিয়াতে আসলাম এখানে আসার পরে যদি আগে দেখে গঠন করে নিতে পারি দেখে যদি আমি আল্লাহর দৃষ্টিতে আলেম হিসাবে সাব্যস্ত করে নিতে পারি সাথে সাথেই প্রশ্ন আসবে যে এই বইটি সমাজে আমার দায়িত্ব কি উল্টা সমাজে আমি আসলাম যে সমাজের প্রতি লাখের নিরানব্বই হাজার নয়শ মানুষ মানবতা বিদ্বংসী কাজে লিপ্ত আল্লাহর নাফর মানিতে লিপ্ত এই সমাজে আমার করণীয় কি দায়িত্ব প্রথম দায়িত্ব হইল আমার আল্লাহর দৃষ্টিতে আমি নিজেকে আমাকে আলিম হিসাবে প্রতিষ্ঠিত করে নিতে হবে এটা ভয় যখন প্রথম দায়িত্ব আমার শেষ হইল প্রথম দায়িত্ব শেষ হওয়ার আগে দুই নম্বর দায়িত্ব নিলে আরো হিতে বিভরীত হবে যে ব্যক্তি মেডিকেল কলেজে লেখাপড়া করল না ডাক্তারি সার্টিফিকেট লাভ করল না এই ব্যক্তি যদি চিকিৎসক সাজে তাইলে তার হাতে রুগীদের যেমন বারোটা বাঁচতে বাধ্য ঠিক তেমনি ভাবে যারা সমাজের দৃষ্টিতে আলেম হইল কিন্তু আল্লাহর দৃষ্টিতে আলেম হইল না এরা যদি হাদিয়ে কম সাজে এদের হাতে কৌমের সেই রকম বারোটা বাঁচতে বাধ্য সহজ ব্যবহার এটা এমন একটা কঠিন ব্যবহার না যেটা একটু একটু মানে কমন সেন্স থাকলেই বোঝা যায় যে এই জাতি এই আলেমের হাতে ধ্বংস হইতে বাধ্য সুতরাং আমরা প্রথম দায়িত্ব হলো যে আমরা যেন দায়িত্ব ফালনকার ফালনের যোগ্যটা অর্জন করে নিতে পারি আল্লাহর দৃষ্টিতে যেন আমরা আলেম হইতে পারি প্রথম দায়িত্ব প্রথম দায়িত্ব ফালন না কইরা যদি কেউ হা দিয়ে সাজে যারা ছিল হাদ গুমরাহ হয়ে গেছে আর তাদের গুমরাহীর কারণে তাদের গ্রস্ততা প্রকাশ হইয়া গেছে সমাজে অবাধুন এরা দিন বিক্রি করিয়া ভালো দুনিয়ার বিনিময়ে এরা দুনিয়া কিনে আর নিজের দিন বেছে উলামায়ে সুর কাজেই আমি যদি ওলামায় সুর দপ্তরে নাম লেখাই তাহলে আমার কাজই হবে আমার দিন বিক্রি করা আর দুনিয়া খরিদ করা দুনিয়া দারদের দরবারে চাপলুসি করা দুনিয়াদারদের তলভিবাহক হওয়া দুনিয়াদারদের খুসামত তোষামত করা আর আমার দিন তার কাছে বিক্রি করিয়া দিয়া তার দুনিয়া আমার গ্রহণ করা অথচ এটা কখনো সম্ভব নয় যার সমস্ত মানুষ দিন নিয়া দুনিয়াদারদের কাছে যায় এই উদ্দেশ্যে যে তার দুনিয়া আমি নেব আর আমার দিন তাকে দেব এই উদ্দেশ্যে যে সমস্ত দিনদারেরা দিন নিয়া দুনিয়ার দুনিয়াদারদের কাছে যায় এরার এই উদ্দেশ্য বিফল যাইতে বাদ্য কিরকম দুনিয়াদারেরা এদের কাছ থেকে দিন গ্রহণ করে না বরং দুনিয়াদারদের দুনিয়ার একটা অংশ এই সমস্ত আলেমদেরকে দিয়া এদের দিনটা গ্রহণ করে না এদের দিনটা খরিদ কীরা ফেলে গ্রহণ করা আর খরিদ করা এক জিনিস না আমি দুনিয়াদারদের কাছে গেলাম গিয়া বললাম যে ভাই নামাজ পড়ো নামাজ না পড়লে জাহান নামে গেল ওই লোকে আমার এই মোটা অঙ্কের কিছু টাকা হাতিয়া দিয়া বলল নামাজ না ফরেও না যাতে কোন পথ আছে কিনা ওইটা বলেন তখন যদি আমি বলি হ্যাঁ নমাজ না ফরে নামাজ না ফরলেও আল্লাহ মাফ করে দিতে পারে ওই টাকা নিলাম তার কাছে তার দুনিয়া আমি গ্রহণ করলাম কিন্তু আমার দিন তার গ্রহণ করাইলাম না বরং আমার দিন তার সাথে বিক্রি করে নিলাম এটাই হয় দুনিয়াদার আলেমদের পরিণতি নিজেদের দুনিয়াদারদের কাছে থেকে কিছু দুনিয়া গ্রহণ করতে পারে কিন্তু নিজের দিন তাকে গ্রহণ করাইতে পারে না বরং এই দুনিয়ার যে অংশ গ্রহণ করলো তাতে এর বিনিময়ে নিজের দিন তাকে বিক্রি করে দেয় ছিয়ানব্বই সনেক গেছিলাম তখন এখানে এক শেখে আমাদের কইল যে আমাদের অফিসে আসেন আর সে শুধু একটা কথা বলবেন যে আমি কোনো মজা মানি না আমি জিজ্ঞেস করলাম এই কথাটা বললে কি হবে বললো এই কথাটা বললে আপনি সারা জীবন বর বিনা পয়সায় ফ্রি টিকিট পাইবেন কুয়েতে আসতে পারবেন প্রতি বছরে বছরে আপনি যত লাখ টাকায় মসজিদ বানাইতে যান টাকা অফিস বহন করবে যত কোটি টাকায় মাদ্রাসা বানাইতে যান। টাকা অফিস বহন করবে আপনি যত কোটি টাকার বাড়ি বানাইতে যান আমাদের অফিস থেকে এই টাকাগুলি বহন করা হবে আমি বললাম তখন তো তোমার কাছে আমার দিন বিক্রি করে দিলাম তাহলে দিন বিক্রি করে দিলাম মসজিদ দিয়ে কি করবো মাদ্রাসা দিয়ে আমি বাড়িতে থেকে একই করবো আর আমার দিনেরও নকশান বটাইলাম শুধু দুনিয়ার লুবে পুরে এই কারণে ওলামায় সুর দফতরের নাম লেখাইলে আমি যদি আল্লাহর দৃষ্টিতে আলিম হইতে না পারি তাহলে অত আমি যদি হা কোম এরকম দিন বিক্রি ছাড়া আমার দ্বারা আর কিছু হওয়া সম্ভব হবে না এই কারণে আলেমদের জন্য প্রথম দায়িত্ব যে আমি টাইটেলছি সমাজের দৃষ্টিতে আলেম হইসি এটা আমার প্রথম দায়িত্ব আল্লাহ আমার প্রথম দায়িত্ব হল আমি আল্লাহর কাছে যেন আমি আলেম হতে প্রথম তারপরে হইল দুই নম্বর দায়িত্ব এই বৈরী পরিবেশে যে আমি আসলাম যে দুনিয়াতে লাখের মধ্যে নয় কুটির মধ্যে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন মানুষ মানবতাবিরোধী এবং ক্ষুদাবিরোধী এই সমাজে আমার করণীয় কি এখানে আমার দুইটা করণীয় আছে এই দুইটা করণীয় আলেম প্রথম দায়িত্ব হইল আমি আল্লাহ কাশে আলেম হইয়া যাওয়া তারপরে দুইটা দায়িত্ব যদি আমি পালন করতে পারি তখন এই বৈদি পরিবেশেও আমি আমার এই আবহাওয়ার বিপরীতে চলনেওয়ালা আমিও থাকতে পারবো এবং একটা সমাজকে আমি এই বইরী হাওয়ার বিরুদ্ধে চলনেওয়ালা বানাতে পারব পরবর্তী দুইটা দায়িত্ব একটা দায়িত্ব হইল নিজেরা হকের উপর অটল থাকতে হবে কোন অবস্থায় কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না যে কোনো কিছুর বিনিময়ে বাতিলের সাথে আপোষ করা যাবে না নিজে হকের উপর মস্তাহকান থাকতে হবে নিজে মজবুত থাকতে হবে হকের উপর প্রথম দায়িত্ব সহজ ব্যাপার নয় যে সমাজের বেশিরভাগ মানুষ হকপন্থী এই সমাজে হকের উপরে অটল থাকা কোন ব্যাপার হই না কিন্তু যে সমাজের বেশিরভাগ মানুষ বাতিলপন্থী ক্ষুদা দ্রোহী মানবতাবিরোধী কাজে লিপ্ত এই সমাজে নিজে নিজে হকের উপর থাকা সহজ ব্যাপার নয় আর বিশেষ আছে জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে বসে থাকার মতো হকের উপরে অটল থাকা কঠিন এই দুই নম্বর কঠিন দায়িত্বটা হল আলেম সমাজের প্রথম দায়িত্বটা যারা পালন করতে পারছেন তাদের জন্য নিজেরা হকের উপর অটল থাকতে হবে কোনো ছিদ্র দিয়ে যেন বাতিল আমার মধ্যে প্রবেশ না করে কোনো কিছুর বিনিময়ে কোনো বাতিলের সাথে যেন আমি এই প্রথম হই দ্বিতীয় দুই নম্বর দায়িত্ব নিজেকে এইভাবে ইস্পাতক বানায় নিতে হবে বাতিলের মোকাবেলায় তিন নম্বর দায়িত্ব হল আমি যখন হকের উপর অটল থাকব আমি যতদিন থাকব আমার বিবি যতদিন থাকবে আমার বাচ্চা যতদিন থাকবে ততদিন আমার পরিবারটা রক্ষা হল কিন্তু সমাজে যদি এই জিনিসটা প্রচারের কোন ব্যবস্থা আমি না করি আমি যখন মরে যাব তখন আমার ছেলেটা থাকবে হকের উপর আমার ছেলেটা যখন মারা যাবে তখন আর আমার ঘরের মধ্যে আর কেউ থাকবে না হকের উপর আমি আছি আমার বিবি আছে আমার বাচ্চা আছে হকের উপর। আমরা মজবুত কিন্তু হকটাকে সমাজে টিকাই রাখার কোন ব্যবস্থা আমি করি নাই আমি মারা গেলে আমার আমার গরের একজন হকপন্থী সদস্য শেষ হইল আমার বিবি মারা গেলে আর একজন হকপন্থী সদস্য শেষ হইল আমার ছেলে মারা গেলে হকপন্থী সদস্য এই তিনজন ছিল তিনজন খতম হয়ে গেল এরপর থেকে আমার নাতীয় দিনদার হবে না এরপরের নসল যা আছে একটাও দিনদার হবে না এলো আমার গরের ভিতরের অবস্থা আর বাইরের অবস্থা বাইরের অবস্থা এমন হবে যে যদিও অবস্থা আমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানিয়ে যাওয়ার ব্যবস্থা করে যাইতে পারি সেলেরে যদি আমি দিনদার পরিবারে বিয়ে করাই সেলের সন্তানদেরকেও যদি আমি দিনদার মানে চুয়ে যাই আমি মরে গেলে আমার পরিবারটা হবে আমার পরিবারটা দিনদার থাকবে ঠিক কিন্তু এই আমার পরিবারের সদস্যরা ঘর থেকে বাড়িয়া চলবে কার সাথে আমার সেলের ঘরের নাতি বিয়া করাই বেকারগর আমার সেলের ঘরের বিয়া দিবে কোন ছেলের কাছে ওইটা তো বাতিল কাজেই পরবর্তী নসলটা আমার পরের নসলটা ঠিক রইল এর ফলে নসল ঠিক থাকবে না ওলামা তিন নম্বর দায়িত্ব হইল যে সমাজেও হকটা চালু করার হকের দাওয়াত অব্যাহত রাখা হকের দাওয়াত অব্যাহত রাখা তিন দায়িত্ব এই বৈদি ফদেশে ওলামা এখেরামের তিন দায়িত্ব একটা হইল প্রথমটা হইল আল্লাহর কাছে নিজেকে আলিম হিসাবে স্বীকৃতি মানে সাব্যস্ত করে নেওয়া দুই নম্বরটা হলো নিজেরা নিজে এবং নিজের পরিবার পরিজন বিবি বাচ্চাকে নিয়ে হকের উপর অল থাকা বাতিলের সাথে আবস কামিনা হওয়া আর তিন নম্বর হইল আমি এবং আমার পরিবারবর্গ বিদায়ের সাথে সাথে সমাজ থেকে যেন হক বিদায় যায় এই জন্য সমাজের মধ্যে হকের দাবাত চালু রেখে যাওয়া এই তিন দায়িত্ব পালন করলে যে পর্যন্ত একটা গ্রুপ হকের উপর থাকবে বিভিন্ন হাদিস আল্লাহ লি ফিনা লাউ নফিল্লা হিলাউ মাতাই ধরনের বিভিন্ন আলফাজের দ্বারা হাদিস আছে কে আমা পর্যন্ত একটা দল হকের উঠে থাকবে। এই একটা দল যে কে আমাদের হকের থাকবে এই তিনটা দায়িত্ব পালন করেনা উলামায় কেরামের অবদানে থাকবে এদের কুরবানিতে থাকবে এই তিন দায়িত্ব পালন যারা করতে পারবে তাদের মাধ্যমে কেমন পর্যন্ত হক থাকবে এক দল এই তিন দায়িত্বের কোনো একটা দায়িত্ব যে পালন করবে না তার মাধ্যমে কে আমার একটা দল হকের উঠে থাকবে না এই মর্মে আরехаদিছায়ে আল্লাহর রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়ান্তিহাল মুফতিলিন ওয়া তাউইলাল জাহিলিন এই ইলমটাকে বহন করবে সকল যুগের একদল নিষ্টবান আলেম সকল যুগের একদল তাইলে এই হাদিসের দ্বারা পরিষ্কার হলো যে সকল যুগেই একদল হক্কানী উলামায়ে কেরাম থাকবে কাল আমার সমস্ত ঐক্যবদ্ধ হবে না বেশিরভাগ মানুষ গুমরা হইয়া গেল একদল মানুষ হকের সময় থাকবে কাজেই হকানি আলেম সব সময় থাকবেন এদের দায়িত্ব কি আল্লাহ রসুল বলেন ইয়াহমিল হাজ আল ইলমামিন কুল্লি খালাফিন উদুলহ তাহারিফ আল গালিন গুলু কর্নেওয়ালা সীমা লঙ্ঘন কর্নেওয়ালারা এই এলিমের মধ্যে যে সমস্ত বিকৃতি সাধন করবে এই বিকৃতি থেকে এলিমটাকে আবার পরিষ্কার করে। বিকৃতি সাধন থেকে এলিমকে তার এনে যথাস্থানে একদল হকানি সর্বযুগেফ ইমতেহাল আল মুফতিলিম আর অযোগ্যরা যে বননামী করে অযোগ্যদের বননামীর থেকে এই এলিমটাকে নিরাপদ করে দিবেন একদৌল হক্কানি ঐলামায় কারণ সর্বযুগের বা তাবিলাল জাহিলিন জাহিলিম একদল মূর্খরা অপব্যাকা করে এই এলিমের এই মূর্খদের অপবেখা থেকেও এই এলিমটাকে নিরাপদ করে দেবেন একদম হকানি উলামায়াম এই যে তাহারিফ থেকে নিরাপদ করা আর ইয়া করা ইন্তেহাল আল মুক্তিলিন বাতিল বাতিল পন্থীদের এই ভণ্ডাম থেকে এলিম নিরাপদ করা বা তাবিল জাহিলিন মূর্খদের অপবেক্ষা থেকে এলিমকে নিরাপদ করা এইগুলি তিন নম্বর দায়িত্বের অন্তর্ভুক্ত করে দাওয়াতের হকের দাওয়াত চালু রাখা হকের দাওয়াত সর্বদা আমাদের চালু রাখতে হবে মোটামুটি আগাগোড়া খোলাসা কথা হইল যে কি আমার পর্যন্ত হক দুনিয়াতে টিকে থাকবে একদল হকপন্থী মানুষ থাকবে একদল হকপন্থী আলেম থাকবে কিন্তু তিনটা দায়িত্ব পালন করেওয়ালা আলেমদের কুরবানির বিনিময়ে থাকবে একদায়িত্ব হইল আমরা আল্লাহর কাছে নিজেদেরকে আলেম হিসাবে স্বীকৃতি লাভ করতে হবে দ্বিতীয় দায়িত্ব হইল হকের ওখানে নিজেরা অটল থাকতে হবে তৃতীয় দায়িত্ব হল দাওয়াত চালু রাখতে হবে তোফিক দান করুন রান্না আল্লাহ আমাদের এখানে যা কিছু আলোচনা করা হলে আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করোয়া আলোচনার জীবনে আমাদেরকে সত্যিকারের আলেম হওয়ার তোফিক দান করো ইয়া আল্লাহ তোমার দরবারে আলেম হিসেবে স্বীকৃতি লাভ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ওপর অটল বাতিলের সাথে আপসহীন হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ হকের দাওয়াত এবং বাতিলের প্রতিবাদ পক্ষ থেকে লাখ লাখ কুটি কুটি দু সালামতাল রব্বনাথ কব্না সামিউল আলী মতিনা ইনাকেন তবুর রাহিম বসুবাহানব্বিক রিল ইজি অম্মান ওসলাম মুসলীন আলহামদুলিল্লাহ রবিল